দার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আখরাত ইমানের আলোচনা করেছিলেন তারপর তিনি বলেছেন কেয়ামত আলামত তিনি আলোচনার সুরতপাত করেছেন যে আমরা কেয়ামতের আলামতগুলোর উপরে আমরা ইমান আনি এই কেয়ামতের আলামতগুলো বিভিন্ন হাদিসে এসেছে কোরআন করিম আল্লাহ তালা কিছু কিছু উল্লেখ করেছেন হাদিসে বিস্তারিত এসেছে গত কয়েকটি পর্বে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে ছোট আলামতগুলোর মধ্যে ষষ্ঠ যে আলামতটি খুব প্রসিদ্ধ সেটা হচ্ছে যে জহুরুল ফেতান বিভিন্ন ফেতনা প্রেতনা ফাসাদ দুনিয়ায় ভর্তি হয়ে যাওয়া ফেতনা শব্দের সাধারণ অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এই জাতীয় অর্থ কোনো কিছু জাজ বিচার করা সেটা হচ্ছে ফেতনা শব্দের অর্থ তারপর সেটা খারাপ অর্থে ব্যবহৃত অর্থাৎ কোন খারাপ কোন কাজ হলে সেটা বলে ফেতনায় পড়েছে বিপদে পড়েছে এই জাতীয় অর্থে ব্যবহৃত হয় যেমন হত্যা যেমন কুহুরি করা অথবা গুনার মধ্যে লিপ্ত হওয়া অথবা হানাহানি মারামারি এগুলি হচ্ছে ফেতনার কিছু উদাহরণ এগুলি ফেতনা সাধারণত ফেতনা বলতে এগুলিকে বোঝানো হয়ে থাকে গতভাবে আমরা বলেছিলাম যে রসুল্লাহ আমাদেরকে কেয়ামতের আগে যে ফেতনা হবে সে হাদিসে যেখানে বলা হয়েছে যে কেয়ামতের আগে এমন ফেতনা হবে যে ফেতনা সকালবেলা মানুষ ইমানদার থাকলে বিকালবেলা কাফের হবে রাতে ইমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে অর্থাৎ তারা এমন অবস্থা আসবে যে ইমানকে তারা বিক্রি করতে রাজি হবে কিন্তু অন্য কোনো কিছু তারা দুনিয়ার প্রতি তাদের এতই যোগ থাকবে যে অন্য কিছু তারা ছাড়তে রাজি হবে না কিন্তু ইমান ছেড়ে দিতে তারা রাজি হবে যে কোনো মূল্যে ইমান তারা ছেড়ে দিবে সে সময় কি করতে হবে রসুল আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে কোনোভাবেই সে ফেতনার দিকে মুক্তুলে তুলে যাবে না সেখানে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে উত্তম দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তিকে উত্তম চলন্ত ব্যক্তি দ্রুত হাঁটে তার থেকে উত্তম এবং সেখানে বলা হয়েছে যে কারোর হাতে যদি তীর চুমি থাকে সেজন্য ছিড়ে ফেলে দেয় কারো হাতে যদি কোন তরবারি থাকে সেজন্য করে দেয় কারো কোনো এমনকি কেউ যদি সেই ফেতনায় পড়ে সেই কাউকে হত্যা না করে সেইভাবে সাবধান করা হয়েছে অনুরূপ আমরা অন্য হাদিসে রসুল্লা সালাম বলেছেন যে আনাহরাতেন তিনি তোমরা তাড়াতাড়ি করো আমল করতে অর্থাৎ ভালো ভালো ন্যাক আমলগুলি করো এমন ফেতনার আগে যে ফেতনা আসবে কাকতাই অন্ধকার রাতের মত করে অন্ধকার রাতের মত করে সেটা আসবে মুমিনান যেখানে ইমানদার হবে একজন মানুষ সকালবেলা কাভের হয়ে যাবে সি মুহ কাভেরান অথবা সে বিকাল হবে ইমান অবস্থা কিন্তু সকালবেলা অবস্থায় তার সকাল হবে ইয়ে দিন আহাদ মিনার দুনিয়া এটা হচ্ছে এটার অর্থ অর্থাৎ সে দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্যতম প্রতাম দুনিয়ার সামান্যতম পণ্যের বিনিময়ে দিন কি বিক্রি করে দিবে দুনিয়াতে যা আছে সবই কম দুনিয়াতে যা যা আছে সবই কম দুনিয়া যাতে তুলনায় দুনিয়ার কোনো কোন মূল্য নাই অর্থাৎ সে দুনিয়ার পাওয়ার জন্য যত বেশি হোক না কেন দুনিয়া পাওয়ার জন্য সে দিন বিক্রি করে এমন কি যদি দুনিয়া ভর্তিও করে দেয়া হয় সেটাও কম অর্থ সেটা দিয়ে সেটার বিনিময়ে সে দিন বিক্রি করে দিবে দিন দুনিয়া পাওয়ার জন্য দিন ছেড়ে দিবে এটাই রসুল্লাহ আসালাম বলার উদ্দেশ্য তারপর রসুল্লাহাম অন্য হাদিস আরো বলেছেন যেমনি ভাবে বলেন রসুল্লাহ স্ত্রী উম বলেন যে রসুল একদিন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন তারপর তিনি বলেন সুভান আল্লাহ আল্লাহ আল্লাহ প্রশংসা আদায় করছি তিনি আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি তারপর তিনি বলেন মা জল্লাহ মিনাল আল আল্লাহ তালা এই কি কি ভান্ডার জমিনের বুকে তিনি দিয়ে দিলেন ওমা সাথে তার স্ত্রীদেরকে উঠাবে জাগ্রত করবে যারা কিছু চালাত আদায় করুক তারপর তিনি বললেন রুবা ক্যা সিয়ত আর ইয়ে আখরা অনেক মানুষ আছে দুনিয়াতে পরিধ বস্ত্র নিয়ে থাকবে অথচ আখরাতে উলঙ্গ হয়ে উঠবে উদ্দেশ্য অনুরূপা ফেতনার ব্যাপারে আব্দুল আমর আসল বর্ণনা করেন না যে আহ্বান করে সে ডেকে বললেন তাকে সালাত হবে সলাৎ হবে ডাকলেন অর্থাৎ আজানের কাছে আমার পূর্বে যে সমস্ত নবী গেছে প্রত্যেকের উপর কর্তব্য ছিল তার উম্মতের জন্য যা যা ভালো সেটা তিনি বর্ণনা করবেন ও ইন্দরাহ আলহাম এবং যে যা খারাপ সে ব্যাপারে তাদেরকে সাবধান করবেন তার শেষে তার শেষের বসবে কিছু মসিবত হবে এবং এমন কিছু কাজ হবে যেগুলি তোমরা কখনো দেখতে না এমন কিছু খারাপ কাজ সংঘটিত হবে সেখানে ও তাজিউল ফিতনা এবং ফিতনা আসবে াকু বাদ তার একটি অপথাচ্ছে অভিযোগ ক্ষীণ হয়ে যাবে বোঝা কষ্টকর হয়ে যাবে একটা তুলনা একটা গভীর হয়ে যাবে কঠিন হয়ে যাবে সেটার সোল্লা সাল্লাহাম বলে দিয়েছেন অর্থাৎ উম্মতের পর ফেতনা আসবে এবং এমন জিনিস আসবে যে একটা থেকে একটা ভয়াবহ আকার ধারণ করবে তোমাদের মধ্যে যে কো জাহান নাম থেকে দূরে থাকতে চায় রাখতে চায়না জানাতে প্রবেশ করতে চায় মানি তুহু সে তার জন্য মৃত্যু আসে আল্লাহ রহুর ইমান রাখে এবং আখরাতর ইমান রাখে এই অবস্থা যেন তার মৃত্যু অর্থাৎ আখরাতর ইমান এবং আল্লাহর ইমান তার থাকবে না এমন ফেতনা তাদের মধ্যে এসে পৌঁছবে এভাবে দেখা যাচ্ছে যে হাদিসে বিভিন্ন হাদিসের রসুল্লাহাম ফেতনা থেকে আমাদেরকে সাবধান করেছেন যে এমন ফেতনা আসবে যে ফেতনা আমাদের ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে এখানে সবচেয়ে বড় দরকার হবে তখন ইমান কীভাবে রক্ষা হবে আল্লা রহুর ইমান আখ্রাতুর রহিমান সেটা কীভাবে রক্ষা হবে সেইভাবে সেভাবে আমাদের সচেষ্ট থাকা সাথে সাথে রস উল্লাহাম কোন কোনো হাদিসে বলে দিয়েছেন যে সেই সময়ে যদি বেছে থাকতে চাও এই ফেতনা থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে লুজুম ও জামায়াতুল মুসলিমিন মুসলিমদের মুসলিমদের মৌলিক মূল যে ধারা তার সাথে থাকতে হবে ভাবে কোনো ফেরকাস অনুসরণ করা যাবে না অর্থাৎ আহলুসুন্নার সাথে থাকতে হবে তারাই যতই কম হোক না কেন তাদের সাথে থাকতে হবে এবং ফেতনা থেকে দূরে থাকতে হবে এবং ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে কারণ সোল্লা সাল্লা নির্দেশ দিয়েছেন তাও বাজুব বিল্লাহমিন ফিতান মা জহর আমিন হামা বতান তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও ওই ফেতনা থেকে যে ফেতনা প্রকাশ হয়েছে এবং যে ফেতনা যে ফেতনা এখনও অপ্রকাশিত রয়ে গেছে তা থেকে আশ্রয় চাও এই জন্য মুসলিমদের সাথে থাকতে হবে আলাদা কোন দল আলাদা কোনো গোষ্ঠী আলাদা কোন নাম নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠী করে মুসলিমদের মধ্যে ফেতনা ফসাদ তৈরি করা যাবে না পরে একসাথে থেকে সাধারণ মুসলিমদের সাথে থেকে তাদেরকে হেদায়তের পথে আহ্বান জানাতে হবে তাদেরকে কোরআন অনুসরণ করে চলার কথা বলতে হবে যে মুসলিমরা পূর্বতী পূর্বশুরীরা যেভাবে শহীদ মানহাজের উপর শহীদ দিনের উপর চলে গেছে সাহবা ইকরাম তাবিনাই মেহমদ পড়ন তারা যেভাবে চলে সেই পথের উপর তাদেরকে থাকতে হবে নতুন কোন দল পথ মত আলাদা করা যাবে না করলে সেটা ফেতনার ভিতরে পড়ছে সেটাও একটি ফেতনা হবে এই জন্য এটাই রসুল্লাহ আসলাম আমাদেরকে সাবধান করে গেছেন যেন আমরা এই ফেতনাগুলিতে আমরা সাবধান থাকি আমি এখন কিছু ফেতনার কথা উল্লেখ করবো যে ফেতনাগুলিতে মুসলিমরা রসুল্লাহ আসলাম পরে নিবোধিত হয়েছে এবং রসুল্লাহ আসলাম যেগুলি সাবধান করে গেছেন রসুল্লাহ সাল্লি আসলাম অনেকগুলো ফেতনার কথা ফেতনার ইঙ্গিত করে গেছেন তর মধ্যে যে ফেতনার কথা সরাসরি তিনি বলে গেছেন সেই ফেতনার মধ্যে তিনি বলেছেন যে পূর্ব দিক থেকে ফেতনা আসবে তার মধ্যে পূর্ব দিক থেকে ফেতনা এটি প্রথম যেই বিষয়টি তিনি আলোচনা করে গেছেন প্রথম যে বিষয়টি সেই বিষয়টি ফেতনার মধ্যে আমরা উল্লেখ করতে পারি তা হচ্ছে পূর্ব দিক থেকে ফেতনা আসবে যে মূলত দেখা গেছে যে অধিকাংশ ফেতনা পূর্ব দিক থেকে এসেছে বরং মক্কা মক্কাউমদিন আর পূর্ব দিক থেকে যে ফেতনাগুলি এসেছে এগুলি অনেক সময় অনেক সময় এমন অবস্থা হয়েছে সেগুলি অন্য সমস্ত কিছুকে ছেয়ে গেছে অর্থাৎ এই ফেতনা কারণে অন্যান্য অনেক ভালো আমল মানুষ ইমান থেকে দূরে সরে গেছে ইমান ধারায় ফেতনার মধ্যে নিপতিত হয়ে গেছে হাদিস রসুল্লাহম তিনি বলতে শুনেছেন তিনি পূর্ব দিক থেকে ইঙ্গিত করে বলছিলেন আল্লাহ ইনাল ফিতনাতা হা হুনা জেনে রাখো ফেতনা এ দিক থেকে আল্লাহ ইনাল ফিতনাতা হুনা হা হুনা ফেতনাই দিক থেকে হবে মিনহাই সতলঃ কর্ম শৈতান শয়তানের। শয়তানের সিং এদিক থেকে উদীত হবে সিং বলতে বোঝানো হয়েছে শয়তান শয়তানের শয়তানের পারে দ্বিতীয়ত শৈতানের কর্মকাণ্ড এদিক থেকে আসবে অথবা যেভাবে বলা হয়েছে শয়তানি শৈতানের কর্মর সাথে এই আমলগুলো গুলি মিলে আসবে একসাথে যেমনিভাবে সিং কোন জড়িত থাকে তেমনিভাবে শৈতানের সাথে জড়িত হয়ে এই আমলগুলো আসবে ফেতনা আসবে এই তিনি সাবধান করেছেন যে পূর্ব দিক থেকে ফেতনা আসবে অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাম বলে সাল্লাহাম রসুলাম একদিন দোয়া করলেন আল্লাহ নাফি সাহা মু আল্লাহ আমাদের মুদ্দের মধ্যে আপনি বরকর দিন ও বারেক নাফি শাহ মানিনা আল্লাহ আমাদের শ্যাম এবং ইমনের মধ্যে বরকর দিন وقال رجل من القوم كاجن روخরা بولে উস্লিয়া نبی আল্লাহ হে আল্লাহ নবী وفي عراقنا আমাদের ইরাকের মধ্যে আপনি ইরাকের জন্য দোয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু بها قرن الشيطان এখানে শয়তানের শৃঙ্গ রয়েছে ওয়াতহিজুল ফিতান ফিতনা এখান থেকে বের হবে ও ইনাল জাফা بالمشرق এবং যত বিয়াদবি কাজ সংগঠিত হবে যত খারাপ কাজ সংগঠিত বস্তুত সবচেয়ে বড় ফেতনা প্রথম যে ফেতনা শুরু হয়েছে পূর্ব দিক থেকে আসছে এর এর মাধ্যমেই মুসলিমদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে এবং এর এটার কারণে শয়তান খুশি হয়েছে শয়তানের পছন্দনীয় কাজ তৈরি হয়েছে বেদ যত বেদ আড়াত এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এসেছে সেটা আমরা যদি ভালো করি তাকে দেখতে পাব যে খাওয়ারাজরা বের হয়েছে শিয়ারা বের হয়েছে রাওয়া ফেজরা বের হয়েছে এবং বাতিনি ফেরকা বের হয়েছে সবই কিন্তু পূর্ব দিক থেকে বের হয়েছে এবং তা ছিল ইরাকে ইরাক ভূমি থেকে বের হয়েছে ইরাকের ভূমি থেকে বের হয়েছে খাওয়ারেজরা ইরাকের ভূমি থেকে বের হয়েছে শিয়ারা যে সমস্তা হয়েছে তার সাবধান করে পূর্ব দিক থেকে যে ক্ষেপেতনা বের হয়ে বলেছেন তা যথার্থই তিনি বলেছেন অনুরূপভাবে পূর্ব দিক থেকে কাদেরিয়া ফেরকা হয়েছে জাহামিয়া ফেরকা বের হয়েছে পূর্ব দিক থেকে মোতাজলা ফেরকা হয়েছে এবং অধিকাংশ বড় বড় যা মতবাদ যেগুলি তৈরি হয়েছে সমস্ত মতবাদগুলির মূল কিন্তু পূর্ব দিক থেকে অর্থাৎ মদিনা থেকে পূর্ব দিক থেকে রসুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন যেমন পারস্বর দিক থেকে বের হয়েছে মাজুসিরা যারা অগ্নি উপাসক সেখান থেকে জারদাস্তি যারা থুস্তরা বের হয়েছে মানবীরা সেখান থেকে বের হয়েছে সেখান থেকে মুজদিরা যারা সবকিছু হালাল ঘোষণা ঘোষ তারা বের হয়েছে হিন্দুরা বের হয়েছে বৌদ্ধরা বের হয়েছে এই সবই কিন্তু পূর্ব দিকের অর্থাৎ এরা সবই পূর্ব দিকের রসুল্লাহম দিক থেকে পূর্ব এরা সবই ফেতনা এবং সর্বশেষ ফেতনা কাদিয়ানি ফেরকা সেখান থেকে বের হয়েছে বাহাই ফেরকা সেখান থেকে বের হয়েছে অধিকাংশ ফেতনা যদি আমরা দেখি সেগুলি উৎপত্তি হচ্ছে ইরাক ইরান বা এই পূর্ব তার পূর্ব দিক এলাকা থেকে যত বড় বড়ো ফেতনা যত ফেরকা সবই সেদিক থেকে বের হয়েছে কিন্তু উল্টা দিক থেকে ই বরং দিক থেকে সে সেই ফেতনাগুলি এরকম কোনো ফেতনা বের হয়নি এর অর্থ হচ্ছে রাউসুল ফেতনা ফিলমাসের রসুল্লাহাম যেটা বলেছেন সেটাই সত্য অনুরূপভাবে যে তাঁতারিরা বের হয়েছিল তারাও তারাও কিন্তু পূর্ব দিক থেকে এসেছিল সেই সিন সেই গবি মরুভূমি এলাকা সেই এলাকা থেকে বের হয়েছে সেগুলি এই এই দিক থেকে রসুলজিরা বলেছেন যথার্থই বলেছেন যে পূর্ব দিক পূর্ব দিক থেকে এই ফেতনার মূল শুরু হবে এবং সেটা চলমান থাকবে আজও যত ফেতনা আসে সবেই পূর্ব দিক থেকে আসে এবং সেটা আসবে এসেই যাচ্ছে অনুরূপভাবে সর্বশেষ যে আমরা দেখতে পাই যে চীনের যে চীন এবং যেভিয়েত ইউনিয়নের যে আহ যে তথাকথিত কমিউনিজমের কথা বলা হচ্ছে তারা কমিউনিস্টের কথা বলা হচ্ছে বা তথাকি সোশ্যালিজম এর কথা বলছে এসবই কিন্তু খুব দিকে বেরো হয়েছে এই চেতনাগুলো সেদিক থেকে আসছে অনুরূপ তারাও সেদিক থেকে বের হবে আল্লাহর আশ্রয় করি আসলামের নির্দেশিত কিছু ফেতনার একটি উদাহরণ যে পূর্ব দিক থেকে যে সমস্ত ফেতনা আসবে এই ফেতনাগুলি থেকে এই ফেতনাগুলি সবই কিন্তু কেয়ামতের আলামত হিসাবে রসুল্লাহ আসলামী ইঙ্গিত করেছেন এই ফেতনাগুলোর মধ্যে আর দ্বিতীয় যে ফেতনাগুলি আমরা উল্লেখ করতে পারি যা তার যে সাহাদত এর মাধ্যমে যে ফেতনা তৈরি হয়েছে একটি বড় ফেতনা এই ফেতনা সাহাবাহ কাম রেদ আলিম আজমাইনের যুগে শুরু হয়েছিল কারণ উমর ইবনে খা রাদ হত্যার পরে তার শাহাদতের পরে যে দরজা ছিল ফেতনার মাদে ফেতনা এবং ফেতনা উম্মতের মধ্যে ফেতনার যে দরজাটা ছিল দরজাটা ভেঙে গেছে অর্থাৎ তারপরেই ওসমান রাধে আলম হত্যা থেকে ফেতনা শুরু হয়েছে সেখান থেকে উম্মতের মধ্যে ফার্কাবন্দি ফেরকাবন্দি শুরু হয়েছে এবং তখন থেকে কিছু মানুষ বের হয়ে গেছে যারা তথা তথাকথিত তারা নিজেদের হক আদায়ের জন্য ওসমান রাধে বিরুদ্ধে তারা নিজেদের তথাকথিত হক আদায়ের জন্য তোমাদের মধ্যে কে বলে একদিন বলেছেন তোমাদের মধ্যে কে ফেতনার ব্যাপারে হাদিস মুখস্থ করেছে হোজাই ফেহার রাজিউল যে আমি মুখস্থ করেছি তখন উমর আদেম বলেন যে বলো সেটা কি তুমি মুখস্থ করো তুমি তো সাহসী বলতে পারো তখন তিনি বলেন রসুল্লাহ একজন মানুষে তার নিজের পরিবারের সম্পদের এবং পড়াশির ব্যাপারে ফেতনা হয় অনেক সময় সেটা কাছে সলাৎ দ্বারা সৎকা দ্বারা সৎকা দ্বারা দেশ অসুস্থ কাছ থেকে নিষেধের মাধ্যমে সেটা কাউকে বলেন আমি এটা এই ব্যাপারে প্রশ্ন করছি না এভাবে করছি না আপনি সেই ফেতনা পাবেন না ইনাকা ইনকা বাবান আপনার এবং ফেতনার মাঝে একটি বদ্ধ দরজা রয়েছে কলা অমারাদু বা ইউকসার সেই দরজাটা কি বন্ধ হবে নাকি সেটা ভঙ্গ হবে তখন হোজাইফে ইমারাদ বললেন যে না সেটা ভঙ্গ হবে তখন তখন উমরাজন বললেন আল্লাহ আহরা যদি সেটা একবার ভঙ্গ হয় তাহলে সেটা বন্ধ করার সুযোগ নেই যদি খোলা হতো তাহলে বন্ধ করা যেত ভঙ্গ হবে এর অর্থ হচ্ছে সেটা আর ফেতনা সেখান এরপর থেকে ফেতনা আর শুরু হবে সেই ফেতনাকে আর নিরসন করার কোনো সুযোগ থাকবে না তখন আমরা বললাম সেই দরজাটি কি জানেন বলে হ্যাঁ জানি বলে যেমন সেটা জানি কামা যেমনি ভাবে আগামী দিনের পরে রাত আসবে সেইভাবে আমরা জানি ইনি হাদদাস্তু হাদি দেন লাইসিল আমি তাকে এই হাদিসটি বর্ণনা করেছি এদের কোনো কোনো কোনো কোনো রকমের এমন কিছু নয় যে কোনো ধাঁধা নয় দাদা হিসাবে বর্ণনা করেনি তখন আমরা ফাহিব না আন্নাস আলাহু আমরা তাকে স্পষ্ট করতে ভয় পেয়ে গেলাম ও আমার নাম মাসরুখ আন তারপর আমরা মাসরুক এমনি আজরাকে জিজ্ঞাসা করলাম যে এই দরজাটি কি আপনি কি বলতে পারবেন তখন মাসরুক বললেন যে তিনি ছিল ওমর অর্থাৎ উমরাদুল্লাহ তার শাহাদতের কথাটি সেখানেও বর্ণিত হয়েছে শাহাদের পরে সে দরজাটি খুলে যে ফেতনার দরজাটি খুলে যাবে রসুল্লা সাল্লা সেটা বলেছেন এজন্য যখনই উমরাদুল্লাহ আনহুর তার শাহাদত হলো তারপরে দরজাটি ভেঙে গেল তারপর থেকে ফেতনা শুরু হলেগুলো সংগঠিত হয়েছে ইরাক এবং ইসরের কিছু লোক এই খারাপ কাজের অগ্রণী হয়েছে তারা এই খারাপ কাজটি করেছে তারা মদিনা প্রবেশ করেছে এবং ওসমান ইবনে আফান রাদুল্লা আনহুকে তার ঘরে হত্যা করেছে শহীদ করেছে তাকে এই জন্য নিজে বলেছেন যে তার তিনি এই বিপদে পড়বেন এক বাগানে গেলেন বাগানে যাওয়ার পরে বসা অবস্থা ছিলেন প্রথমে আবুবক্কা ঢুকলেন তারপর ওমর ঢুকলেন তারপর যখন ওসমান রাজিউ ঢুকতে গেলেন রসুল্লাহামকে অনুমতি চাইলেন তখন তিনি বললেন রসুল্লাহাম বললেন তাকেও ঢুকতে দাও তবে তার বিপদ হবে তার বিপদ হবে এই এবং তাকে সুসংবাদ জান্নাতের কিছু বিপদতা থাকবে এই বিপদের বিষয়টি হচ্ছে তার হত্যার বিষয়টি এবং তার সাহায্যের বিষয়টি রসুল্লাহান রাদুকে বিশেষ করে ফেতনা তার বিপদ হবে বলেছে এই জন্য ওমর আহ মৃত্যু একটি ঘটনা তার সাথে কোনো ফেতনা জড়িত ছিল না কিন্তু ওসমান রাদ আল্লাহুর মৃত্যুর সাথে অনেক বড় ফেতনা জড়িত হয়ে গেছে সেখানে একজন ইমামে হককে তার পদ ছেড়ে দিতে বলা হয়েছে এবং তার বিরুদ্ধে অহবাদ দেয়া হয়েছে যে তিনি জুলুম করেছেন নওয়াজিল্লা অথচ ওসমান রাজিউল্ল ছিলেন এ থেকে সম্পূর্ণ মুক্ত ওসমান রাজিউল্লাহ আনহুর এই তারকে হত্যা করা ছিল একটা বড় ধরনের ফেতনা যেই ফেতনার কারণে উম্মতি মুসলামা দুইভাগে বিভক্ত হয়ে গিয়েছিল সেই সময় এবং সেই ফেতনার কারণ পরবর্তী র্যাস হিসাবে উম্মতি মুসলামের অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল এই এই ফেতনা ছিল উম্মতি মুসলামার প্রথম ফেতনা এই ফেতনা থেকে এই ফেতনা হচ্ছে এই ফেতনা এই ফেতনাটাই মুলো তো রসুল্লাম কোনো কোনো দিক থেকে উদ্দেশ্য উদ্দেশ্য করেছেন এবং বলেছেন তিনি উদ্দেশ্য নিয়েছেন এবং কোনো কোনো জায়গায় বলেছেন তিনি যে এই ফেতনা একটা বেলা বেলা হিসেবে তিনি উল্লেখ করেছেন যে তাকে এই মসিবত পেয়ে বসবে এই বিষয়ে আরো কিছু ফেতনাসলামদের নিপেতিত হয়েছে যেগুলো কেয়ামতের আলামত হিসাবে রসুল্লা আমাদেরকে জানিয়েছেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু ফেতনার কথা উল্লেখ করবো এবং কেয়ামতের আরো কিছু আলামত বর্ণনা করব ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আলমিন ও সালামালাইকুম রহমতুল্লাহ